ইবনু উমর রদেলাউ তালান হতে বর্ণিত ঈদুল ফিতর ও কুরবানির দিন নাবিজ সাল্লা সাল্লামের সামনে বর্ষা পুঁতে দেওয়া হতো অতপর তিনি সালাত আদায় করতেন